আইশা রাজিয়াল্লাহ তাল আহতে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহাম ঈশার সালাত আদায় করতে দেরি করলেন উময় রাজিয়াল্লাহ তাল্আ তাকে বললেন আর নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে অতপর তিনি বেরিয়ে আসলেন এবং বললেন তোমরা ছাড়া পৃথিবীর আর কেউ এই সালাতের জন্য অপেক্ষা করছে না রাবি বলেন তখন মদিনা ছাড়া অন্য কোথাও সালাত আদায় করা হতো না তিনি আরো বলেন যে পশ্চিম আকাশের সাফাক অর্থাৎ পশ্চিম আকাশের লাল কিরণ অন্তর্হিত হবার পর হতে রাতের প্রথম এক তৃতীয়াংশের মধ্যে তারা ঈশার সালাত আদায় করতেন